চতুর্দশ খণ্ড প্রথম পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে মনিলাল প্রভৃতি ভক্ত সঙ্গে আজ রবিবার নয়ই মার্চ সাতাশে ফাল্গুন আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দ শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে অনেকগুলি ভক্ত সঙ্গে বসিয়া আছেন মনিলাল মল্লিক সিথির মহেন্দ্র কবিরাজ বলরাম মাস্টার ভবনাথ राखाल लाटू अधर महिमाचरण हरिश किशोरीगुप्त शिवचंद्र प्रभृति ए गिर काली सुबोध प्रभृति आसिया जुटें नाई शरत शशी इंहरा सब दो एक बार देखिया पूर्ण छोटनरण प्रभृतिहाँ केख देखें नाई श्रीरामकृष्णर हाथे बाढ़ রেলের ধরে পড়িয়া গিয়া হাত ভাঙিয়াছে তখন ভাবে বিভোর হইয়াছিলেন সবে হাত ভাঙিয়া গিয়াছে সর্বদাই হাতের যন্ত্রণা কিন্তু এই অবস্থাতেই প্রায় সমাধিস্থ থাকেন ও ভক্তদের গভীর তত্ত্ব কথা বলেন একদিন যন্ত্রণায় কাঁদিতেছেন এমন সময় সমাধিস্থ হইলেন সমাধির পর প্রকৃতিস্থ হইয়া মহিমাচরণ প্রভৃতি ভক্তগণকে বলিতেছেন বাবু সচ্চিদানন্দ লাভ না হলে কিছুই হলো না ব্যাকুলতা না হলে হবে না আমি কেঁদে কেঁদে ডাকতাম আর বলতাম ওহে দীননাথ আমি ভজন সাধনহীন আমায় দেখা দিতে হবে সেই দিন রাত্রে আবার মহিমাচরণ অধর মাস্টার প্রভৃতি বসিয়া আছেন শ্রীরামকৃষ্ণ চরণদের প্রতি একরকম আছে অহেতুকি ভক্তি এইটি যদি পারো। আবার অধরকে বলিতেছেন এই হাতটাতে একটু হাত বুলিয়ে দিতে পারো মনিলাল মল্লিক ও ভবনাথ এক্সিবিশনের কথা বলিতেছেন আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ এশিয়াটিক মিউজিয়ামের কাছে হইয়াছিল তাহারা বলিতেছেন কত রাজারা বহুমূল্য জিনিস সব পাঠাই আছেন। সোনার খাট ইত্যাদি একটা দেখবার জিনিস শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি সহাস্যে হ্যাঁ গেলে একটা বেশ লাভ হয় ওই সব সোনার জিনিস রাজরাজরার জিনিস দেখে সব ছ্য হয়ে যায় সেটাও অনেক লাভ হৃদে কলকাতায় যখন আমি আসতাম লাট সাহেবের বাড়ি আমাকে দেখাতো মামা ওই দেখো লাট সাহেবের বাড়ি বড় বড় থাম মা দেখিয়ে দিলেন কতগুলি মাটি রিট মাটিরচু করে সাজানো ভগবান ও তাঁর ঐশ্বর্য ঐশ্বর্য দুদিনের জন্য ভগবানই সত্য বাজিকর আর তার বাজি বাজি দেখে সব অবাক কিন্তু সব মিথ্যা বাজিকরই সত্য বাবু আর তাঁর বাগান বাগান দেখে বাগানের মালিক বাবুকে সন্ধান করতে হয় মণিমল্লিক শ্রীরামকৃষ্ণের প্রতি আবার কত বড় ইলেকট্রিক লাইট দিয়েছে তখন আমাদের মনে হয় তিনি কত বড় যিনি ইলেকট্রিক লাইট করেছেন শ্রীরামকৃষ্ণ মনিলালের প্রতি আবার একমতে আছে তিনি এই সব হয়ে রয়েছেন আবার যে বলছে সেও তিনি ঈশ্বর মায়া জীব জগত মিউজিয়ামের কথা পড়িল শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি আমি একবার মিউজিয়ামে গিছিলুম তা দেখালে ইট পাথর হয়ে গেছে জানোয়ার পাথর হয়ে গিয়েছে দেখলে সঙ্গের গুণ কি তেমনি সর্বদা সাধুসঙ্গ করলে তাই হয়ে যায় মণিমল্লিক সহাস্যে আপনি ওখানে একবার গেলে আমাদের দশ পনেরো বছর উপদেশ চলত শ্রীরামকৃষ্ণ সহাস্যে কি উপমার জন্য বলরাম না এখানে ওখানে গেলে হাত সারবে না শ্রীরামকৃষ্ণ আমার ইচ্ছা যে দুখানি ছবি যদি পাই একটি ছবি যোগী ধুনি জেলে বসে আছে আরেকটি ছবি যোগী গাঁজার কলকে মুখ দিয়ে টানছে আর সেটা দপ করে জ্বলে উঠছে এসব ছবিতে বেশ উদ্দীপন হয় যেমন শোলার আতা দেখলে সত্যকার আতার উদ্দীপন হয় তবে যোগের বিঘ্ন কামিনী কাঞ্চন এই মন শুদ্ধ হলে যোগ হয় মনের বাস কপালে অর্থাৎ আজ্ঞা চক্রে কিন্তু দৃষ্টি লিঙ্গ গুজ্জ নাভিতে অর্থাৎ কামিনী কাঞ্চনে সাধন করলে ওই মনের ঊর্ধ্বদৃষ্টি হয় কি সাধন করলে মনের ঊর্ধ্বদৃষ্টি হয় সর্বদা সাধু সঙ্গ করলে সব জানতে পারা যায় ঋষিরা সর্বদা হয় নির্জনে নয় সাধু সঙ্গে থাকতেন তাই তারা অনায়াসে কামিনী কাঞ্চন ত্যাগ করে ঈশ্বরেতে মন যোগ করেছিলেন নিন্দা ভয় কিছু নাই ত্যাগ করতে হলে ঈশ্বরের কাছে পুরুষকারের জন্য প্রার্থনা করতে হয় যা মিথ্যা বলে বোধ হয় তৎক্ষণাৎ ত্যাগ ঋষিদের এই পুরুষকার ছিল এই পুরুষকারের দ্বারা ঋষিরা ইন্দ্রিয় জয় করেছিলেন চ্ছপ যদি হাত পা ভিতরে সাঁত করে দেয় চারখানা করে কাটলেও হাত পা বার করবে না সংসারী লোক কপট হয় সরল হয় না মুখে বলে ঈশ্বরকে ভালোবাসি কিন্তু বিষয়ে যত টান কামিনী কাঞ্চনে যত ভালোবাসা তার অতি অল্প অংশও ঈশ্বরের দিকে দেয় না অথচ মুখে বলে ঈশ্বরকে ভালোবাসি মণিমল্লিকের প্রতি কপটতা ছাড়ো মনিলাল মানুষ সম্বন্ধে না ঈশ্বর সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ সব রকম মানুষ সম্বন্ধেও বটে আর ঈশ্বর সম্বন্ধেও বটে কপটতা করতে নাই ভবনাত কেমন সরল বিবাহ করে এসে আমায় বলছে স্ত্রীর উপর আমার এত স্নেহ হচ্ছে কেন আহা সে ভারী সরল তা স্ত্রীর উপর ভালোবাসা হবে না এটি জগন মাতার ভুবন মোহিনী মায়া স্ত্রীকে বোধ হয় যে পৃথিবীতে অমন আপনার লোক আর হবে না আপনার লোক জীবনী মরণে ইহকালে পরকালে এই স্ত্রী নিয়ে মানুষ কি না দুঃখ ভোগ করছে তবু মনে করে যে এমন আত্মীয় আর কেউ নাই কী দুরবস্থা কুড়ি টাকা মাইনে তিনটে ছেলে হয়েছে তাদের ভালো করে খাওয়াবার শক্তি নাই বাড়ির ছাদ দিয়ে জল পড়ছে মেরামত করবার পয়সা নাই ছেলের নতুন বই কিনে দিতে পারে না ছেলের পইতে দিতে পারে না এর কাছে আটা না ওর কাছে চারা না ভিক্ষে করে বিদ্যারূপিনী স্ত্রী যথার্থ সহধর্মিনী স্বামীকে ঈশ্বরের পথে যেতে বিশেষ সহায়তা করে দু একটি ছেলের পর দুজনে ভাই ভোগিনীর মতো থাকে দুজনেই ঈশ্বরের ভক্ত দাস দাসী তাদের সংসার বিদ্যার সংসার ঈশ্বরে একমাত্র আপনার লোক অনন্তকালের আপনার সুখে দুঃখে তাকে ভুলে না যেমন পাণ্ডবেরা সংসারীদের ঈশ্বরনুরাগ ক্ষণিক যেমন তপ্ত খোলাই জল পড়েছে ছ্যাঁক করে উঠলো তারপরই শুকিয়ে গেল সংসারী লোকদের ভোগের দিকে মন রয়েছে তাই জন্য সে অনুরাগ সে ব্যাকুলতা হয় না একাদশী তিন প্রকার প্রথম নির্জলা একাদশী জল পর্যন্ত খাবে না তেমনি ফকির পূর্ণ ত্যাগী একেবারে সব ভোগ ত্যাগ দ্বিতীয় দুধ সন্দেশ খায় ভক্ত যেমন গৃহে সামান্য ভোগ রেখে দিয়েছে তৃতীয় লুচি ছক্কা খেয়ে একাদশী পেট ভরে খাচ্ছে হলো দুখানা রুটি দুধে ভিজছে পরে খাবে লোকে সাধন ভজন করে কিন্তু মন কামিনী কাঞ্চনে মন ভোগের দিকে তাই সাধন ভজন ঠিক হয় না হাজরা এখানে অনেক জপতপ করত কিন্তু বাড়িতে স্ত্রী ছেলেপুলে জমি এসব ছিল কাজে কাজেই তপ করে ভিতরে ভিতরে দলাদলিও করে এসব লোকের কথা ঠিক থাকে না এই বলে মাছ খাবো না আবার খায় টাকার জন্য লোকে কি না করতে পারে ব্রাহ্মণকে সাধুকে মোট বহাতে পারে সন্দেশ পচে যেত তবু এসব লোককে দিতে পারতুম না অন্য লোকের হেগো ঘটির জল নিতে পারতম এসব লোকের ঘঁটি ছুতুম না হাজরা টাকাওয়ালা লোক দেখলে কাছে ডাকত ডেকে কথা শোনাতো। আবার তাদের বলতো রাখাল টাখাল যা সব দেখছো ওরা জপতপ করতে পারে না হো হো করে বেড়ায় আমি জানি যদি কেউ পর্বতের গুহায় বাস করে গায়ে ছাই মাখে উপবাস করে নানা কঠোর করে কিন্তু ভিতরে ভিতরে বিষয়ে মন কামিনী কাঞ্চনে মন সে লোককে আমি বলি ধিক আর যার কামিনী কাঞ্চনে মন নাই খায় দায় বেড়ায় তাকে বলি ধন্য মনি মল্লিককে দেখাইয়া এর বাড়িতে সাধুর ছবি নাই সাধুদের ছবি রাখলে ঈশ্বরের উদ্দীপন হয় মনিলাল আছে নন্দিনীর ঘরে ভক্ত মেমের ছবি আছে মেম ভজনা করছে আর ছবি আছে বিশ্বাস পাহাড় ধরে একজন আছে নিচে অতল স্পর্শ সমুদ্র বিশ্বাস ছেড়ে দিলে একবারে অতল জলে পড়ে যাবে আরেকটি ছবি আছে কয়টি বালিকা বর আসবে বলে প্রদীপে তেল ভরে জেগে বসে আছে যে ঘুমিয়ে পড়েছে সে দেখতে পাবে না ঈশ্বরকে बर वर्णना कर श्रामकृष्ण सहस्ये यो छबी आश्वास वृक्ष आर छबी श्रीरामकृष्ण भवनाथर प्रति बस सब छवि तु देखतेस कियत्ण पड़े ठाकुर बलते एक एक् बार भावी तक सब भलो लागे ना प्रथम एक बार पाप পাপ করতে হয় কিসে পাপ থেকে মুক্তি হয় কিন্তু তাঁর কৃপায় একবার ভালোবাসা যদি আসে একবার রাগ রাগভুক্তি যদি আসে তাহলে পাপ পুণ্য সব ভুল হয়ে যায় তখন আইনের সঙ্গে শাস্ত্রের সঙ্গে তফাত হয়ে যায় অনুতাপ করতে হবে প্রায়শ্চিত্ত করতে হবে এসব ভাবনা আর থাকে না যেমন বাঁকা নদী দিয়ে অনেক কষ্টে এবং অনেকক্ষণ পরে গন্তব্যস্থানে যাচ্ছ কিন্তু যদি বন্যে হয় তাহলে সোজা পদ দিয়ে অল্পক্ষণের মধ্যে গন্তব্যস্থানে পৌঁছনো যায় তখন ডেঙাতেই এক বাঁশ জল প্রথম অবস্থায় অনেক ঘুরতে হয় অনেক কষ্ট করতে হয় রাগ ভক্তি এলে খুব সোজা যেমন মাঠের উপর ধান কাটার পর যে দিক দিয়ে যাও আগে আলের উপর দিয়ে ঘুরে ঘুরে যেতে হতো এখন যেদিক দিয়ে যাও যদি কিছু খড় থাকে জুতা পায়ে দিয়ে চলে গেলে আর কোনো কষ্ট নাই বিবেক বৈরাগ্য গুরুবাক্যে বিশ্বাস এসব থাকলে আর কোনো কষ্ট নাই মনিলাল শ্রীরামকৃষ্ণের প্রতি আচ্ছা ধ্যানের কি নিয়ম কোথায় ধ্যান করতে হয় শ্রীরামকৃষ্ণ হৃদয় ডঙ্কা পেটা জায়গা হৃদয়ে ধ্যান হতে পারে অথবা সহস্রারে এগুলি আইনের ধ্যান শাস্ত্রে আছে তবে তোমার যেখানে অভিরুচি ধ্যান করতে পারো সবস্থানে তো ব্রহ্মময় কোথায় তিনি নাই যখন বলির কাছে তিন পায় নারায়ণ স্বর্গ মর্ত পাতাল থেকে ফেললেন তখন কি কোনো স্থান বাকি ছিল গঙ্গা তীরও যেমন পবিত্র আবার যেখানে খারাপ মাটি আছে সেও তেমনি পবিত্র আবার আছে এ সমস্ত তাঁরই বিরাট মূর্তি নিরাকার ধ্যান ও সাকার ধ্যান নিরাকার ধ্যান বড় কঠিন সে ধ্যানে যা কিছু দেখছ শুনছ লীন হয়ে যাবে কেবল স্বস্বরূপ চিন্তা সেই স্বরূপ চিন্তা করে শিব নাচেন আমি কি আমি কি এই বলে নাচেন একে বলে শিব যোগ ধ্যানের সময় কপালে দৃষ্টি রাখতে হয় নেতি নেতি করে জগৎ ছেড়ে স্বস্বরূপ চিন্তা আর এক আছে বিষ্ণুযোগ নাশা দৃষ্টি অর্ধেক জগতে অর্ধেক অন্তরে সাকার ধ্যানে রূপ হয় শিব কখনো কখনো সাকার চিন্তা করে নাচেন রাম রাম বলে নাচেন